রাহিমুলিল্লাহ আসসালাম সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আমরা আজকে যে বিষয় আলোচনা করব। এটা খুবই একটা সাধারণ বিষয় কিন্তু আবার খুবই একটা জটিল বিষয় আল্লাহ আল্লাপাক কোরআন নাজিল করেছিলেন রসুল্লাহ সাল্লিউসাল্লামের উপর এই কোরআন ছিল সমস্ত মুসলমানের জন্য এই কোরআনে আমাদের জীবনের বিষয়ের দিক নির্দেশনা এখানে আছে মুসলিম সমাজ কিভাবে গঠন করতে হবে একটা মুসলিম সমাজ কেমন ভাবে হবে তার মৌলিক দিক নির্দেশনা এখানে আছে এবং তার উপরে ভিত্তি করে রসুল্লাহ সাল আলহিউসাল্লাম আরও অনেক কিছু গাইডলাইন দিয়েছেন আমাদেরকে আপনারা যারা আরবের ইতিহাস পড়েছেন ইসলামের আগে তাদের সেই সমাজের কি অবস্থা ছিল আপনারা জানেন সেই সমাজের খুব অল্প মানুষ ছিল যারা একে অপরকে শ্রদ্ধা করতো একে অপরকে ভালোবাসত ভাই ভাইয়ের সম্পর্ক ছিল না ছেলে বাপে সম্পর্ক ছিল না ছোটো ছোটো বিষয় নিয়ে তারা ঝগড়া করতো মারামারি করতো কাটাকাটি করতো কোরআন আসার পরে রসুলুল্লাহ সাল্লাই সাল্লাম মানুষদেরকে এমনভাবে গড়ে তুলেছিলেন মক্কার মুসলিম সমাজ মদিনার মুসলিম সমাজ এবং আশেপাশে যত মুসলিম সমাজ ছিল তাদের ভিতরে এমন একটা সম্পর্ক তৈরি হয় যেখানে সবাই একে অপরকে শ্রদ্ধা করত ভালোবাসত একে অপরকে সহযোগিতা করত এবং এভাবেই সেই সমাজটা অনেক অনেক উন্নত হয় সময় তো ভাই বোনেরা আজকের দুনিয়ায় কয়েকশো কোটি মুসলমান আছে কিন্তু দুঃখের বিষয় মুসলিম সমাজে সেই শান্তি নাই মুসলমানদের ভিতরে সেরকম পারস্পরিক সম্পর্ক নাই আমরা মুসলমান রাজ ছোট ছোট দলে উপদলে বিভক্ত এক একটা দল অন্য দলের সাথে এমন আচরণ করে যেমনভাবে নন মুসলিমরা মুসলমানদের সাথে আচরণ করে এক একটা গ্রুপ অন্য গ্রুপকে এমনভাবে দেখে যে তারা যেন মুসলমানদের এই সমাজের অংশই নয় কিন্তু আল্লা সুহান তালা বলেছেন ইনুনা ই এই দুনিয়ার সমস্ত মুসলমানরা পরস্পর ভাই ভাই আমাদের আজকের এই আলোচনা হবে ইসলামী ভ্রাতৃত্ব বা মুসলিম ভ্রাতৃত্বর উপরে এই আলোচনা অনেক জায়গায় শুনেছেন এবং শুনবেন এবং এটা একটা খুব সাধারণ বিষয় কিন্তু এই মুসলিম ভ্রাতৃত্বকে আমরা অনেকেই বুঝতে পারিনি অথবা অনেকে বুঝেছি ভিন্নভাবে ভুলভাবে যার কারণে এই ভ্রাতৃত্বের স্বাদ এই ভ্রাতৃত্বের মজা আসলে কিন্তু আমরা পাইনি এই আলোচনায় আমরা প্রথমেই দেখব যে কোরআনে কি বলা হয়েছে হাদিসে কি বলা হয়েছে এবং আমাদের আজকের মুসলিম সমাজে এই ভ্রাতৃত্বের কেন ঘাটতি হলো এ সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করবো আপনাদের জ্ঞান অনেক বেশি আছে কিন্তু বাস্তবে কতটুকু আমল করা যায় সেটাই হল বড় প্রশ্ন সময় ভাই বোনেরা আল্লাপাকিব বললেন ইননামাল ইনামাল সমস্ত মুসলমানরা পরস্পর ভাই ভাই। এবং আমরা একে অপরের বন্ধু কিন্তু একজন মুসলমান আর একজন মুসলমানের বন্ধুও বটে বন্ধুর সম্পর্ক কিন্তু হঠাৎ করে হয় না আপনি হঠাৎ করে কাউকে কিন্তু বন্ধু বানান না বা বান্ধবী বানান না প্রথমে হয়তো আপনাকে কেউ পছন্দ করে বা আপনি কাউকে পছন্দ করেন একটা ভালো ইম্প্রেশন গড়ে ওঠে কিন্তু সেই ভালো লাগাটা বন্ধুত্বের পর্যায়ে যেতে অনেক সময় লাগে কিন্তু কারণ আপনি দেখতে চান যে সেই লোকটা আসলে আপনার বন্ধু হওয়ার যোগ্য কিনা সেখানে আপনার কিছু সন্দেহ থাকে কিছু জানার থাকে কিছু যাচাই করার থাকে কিছু পরীক্ষা করার থাকে কারণ হঠাৎ করে তো আপনি কাউকে বন্ধু বানাতে পারেন না কিন্তু ইসলামের যে ভ্রাতৃত্ব যখন কেউ মুসলমান হবে সাথে সাথেই আর একজন মুসলমানের সে বন্ধু বা ভাই বন্ধুত্বের সম্পর্ক অনেক সময় দীর্ঘ হয় না কিছুদিন গভীর বন্ধুত্ব থাকে এরপরে সে বন্ধুত্ব হারিয়ে যায় আপনি চিন্তা করুন আপনি যখন প্রাইমারি স্কুলে পড়তেন আপনার অনেক বন্ধু ছিলেন আপনি যখন সেকেন্ডারি স্কুলে আসলেন হাই স্কুলে আসলেন তখন আরও নতুন নতুন বন্ধু পেলেন নতুন বন্ধু পেয়ে আপনি পুরনো অনেক বন্ধুকে ভুলে গিয়েছিলেন যখন আপনি হাই স্কুলে শেষ পর্যায়ে এসেছেন তখন দেখবেন যে প্রাইমারি স্কুলের অনেক বন্ধু বা বান্ধবীর নামও আপনি ভুলে গিয়েছেন ঠিক না বলেন এরপর আপনি যখন কলেজে আসলেন তখন দেখবেন প্রাইমারি স্কুলের অনেক বন্ধুর কথা আপনার মনে নেই কোনো যোগাযোগ নাই। হাই স্কুলের অনেক বন্ধু বান্ধবীর কথা আপনার মনে নেই কোনো যোগাযোগ নেই ঠিক এইভাবে যখন বিশ্ববিদ্যালয়ে আসেন এরপরে যখন চাকরি শুরু করলেন যখন আপনার বিয়ে হলো বাচ্চা কাচ্চা হলো সে বন্ধুরা অনেক হারিয়ে গেছে সে বন্ধুরা আর নাই সুতরাং একজন মমিন আর এক বন্ধু হলে ঠিক ওই হতে পারত। আজকে বন্ধু আছে কালকে বন্ধু নাই কিন্তু একজন মুসলমানের সাথে আর মুসলমানের সম্পর্ক কিন্তু ঠিক এরকম বন্ধুর মতো নয় এর চেয়ে আরো অনেক গভীর হাদিসে এসেছে মুসলিমু। আহুল মুসলিম একজন মুসলমান আর এক মুসলমানের ভাই এই ভাই কেন একটা পরিবারে যখন নতুন ভাই আসে বড় ভাই ও বোনেরা সাথে সাথেই কিন্তু তাকে নিজেদের আপন বন্ধু হিসেবে নিয়ে নেয় ঠিক না বলেন কোনো প্রশ্ন ছাড়াই কোনোরকম সন্দেহ ছাড়াই কোনো কোনোরকম পরীক্ষা ছাড়া কোনোরকম যাচাই করা ছাড়া যখন সে তাকে দেখে সে মনে করে সে তো তার নিজের ভাই ঠিক মুসলমানরাও এরকম আপনি যদি সত্যিকার মুসলমান হন এই দুনিয়ার অন্য প্রান্তের আর সত্যিকার মুসলমান ভাই বা বোনের সাক্ষাৎ আপনার হয় তাকে দেখার সাথে সাথেই আপনার মনে হবে সে তো আমার নিজেরই ভাই বা বোন দেখছেন এই পাক আল্লাপাক ইন্নামাল মু বলেছেন নিশ্চয় বিশ্বাসীরা বিলিভার্সরা একে অপরের ভাই বোন বা ভাই ভাই ভায় বহে সম্পর্ক চিরস্থায়ী এটা কখনোই কোনো অবস্থাতেই বিচ্ছিন্ন হতে পারে না যদি আপনি সত্যিকারের মুসলমান হন এবং আপনার অপার মুসলমান ভাই সত্যিকারের মুসলমান হন তাহলে আপনাদের সম্পর্ক চিরস্থায়ী আপনারা যেন আমার সামনে বসে আছেন আপনারা কেউ কখনো আপনাদের ভাই বা বোন ভুলে গিয়েছেন কখনোই ভুলেন নাই ভুলতে পারেন না যারা ভাই বোন থেকে অনেক দূরে বসে আছেন যাদের বিয়ে হয়ে গেছে দূর দেশে আছেন কাজ করছেন চাকরিতে ব্যস্ত আছেন ক্ষণে ক্ষণে আপনার ভাই ও বোনের কথা মনে পড়ে ঠিক মুসলমানরা আমরা যত কাজেই ব্যস্ত থাকি না কেন যতই আমাদের ঝামেলা থাকুক না কেন আমরা অন্য মুসলিম ভাইয়ের কথা বা বোনের কথা কখনোই ভুলে পারি না সমর্থ ভাই বোনেরা পাক এখানে কিন্তু বলেছেন হাদিস এসেছে আল মুসলিম আল মুসলিম একজন মুসলমান অপর মুসলমানের ভাই যখন সে ব্যক্তি মুসলমান তখন সে ব্যক্তি আমার ভাই এটা কিন্তু আনকন্ডিশনাল কোনো কন্ডিশন নেই কোনো শর্ত নেই একজন মুমিন ফাঁসেক হতে পারেন গুনাগার হতে পারেন কারণ গুনা করা এটা সাধারণ মুসলমানদের একটা নেচার প্রকৃতি আমরা কখনোই কল্পনা করি না যে আমার একজন মুসলমান ভাই তিনি পরিপূর্ণভাবে নিষ্পাপ হবেন তার মানে হচ্ছে আপনার কোন ভাই বা বোন মুসলমান ভাই বা বোন যখন কোনো অন্যায় করেন যখন কোনো পাপ করেন তখনও কিন্তু এই ভ্রাতৃত্বের সম্পর্ক থাকে আপনারা জানেন যখন রসুল্লাহ সাল আলাই্লাম মক্কা বিজয় করেছিলেন সেই মক্কার লোক যারা রসুল্লাহ সাল আলহ্লামকে অত্যাচার করে তাড়িয়ে দিয়েছিলেন মক্কা বিজয়ের সময় রসুল্লাহ সাল্লাম তাদের কোনো প্রতিশোধ নেন নাই তিনি বলেছিলেন লা আলাইকুম তোমাদের উপরে কোনো দোষ নাই আজমত্তলাকা তোমরা আজকে মুক্ত তারা কিন্তু কখনো মুসলমান হয় নাই রসুল্লাহ সাল্লিয়াম যদি তাদের সাথে এরকম আচরণ করতে পারেন তাহলে আপনার আমার ভাই যদি কোনো অপরাধ করেন তাহলে আমরা তাকে কেন ত্যাগ করব। সময় ভাই বোনেরা ভ্রাতৃত্বের সম্পর্কটা এত গভীর যদি আপনার ভাই আপনাকে কষ্ট দেয় যদি আপনার কোনো বোন আপনাকে কষ্ট দেয় নিজের বোন আপনি কি তাকে চিরজীবনের জন্য বাদ দিবেন কখনোই না যখন আপনাদের ভিতরে কোনো সমস্যা হয় আমরা যারা সচেতন মানুষ আমরা নিজেরা বসি বসে কথা বলি আলোচনা করি নিজেদের কোথায় কোন সমস্যা আছে সেটা বোঝার চেষ্টা করি এবং সেটা নিজেরাই সমাধান করে নিই এটা এটা পারেন না মাঝে মাঝে হয়তো সময় লাগে কারোর এক মাস লাগে দুই মাস লাগে কিন্তু এন্ড অব দ্য ডে আমরা কিন্তু আবার ফিরে আসি কারণ সে আমার আপন ভাই से आपन बन तरह सम्पर्क अपना चिरदिन आपन भाई बनर आपना ही ठीक इसलाम जो भ्रत सम्पर्क रण अपार भाई आपनी सम्पर्कित हलन आपनारित मतारे सम्पर्क क्योंकि एक जो मुसलमान और एक मुसलमान भाई আমাদের সম্পর্ক হলো আল্লাহর সাথে সুতরাং পরস্পর ভাই তাদের সম্পর্ক হলো পিতামাতার সাথে আর মুসলমান মুসলমান সম্পর্ক আল্লাহর আল্লাহর সাথে। সাথে আমার এক ভাই, রাখেন, আল্লাহতে বিশ্বাস করেন রাসুলে বিশ্বাস করেন আমিও আল্লাহতে বিশ্বাস করি রাসুলে বিশ্বাস করি ফেরেস্তা কিতাব কেয়ামতের ময়দানে বিশ্বাস করি জান্নাত জাহান্নামে বিশ্বাস করি সুতরাং যতক্ষণ পর্যন্ত तार विश्व थकबे तत कण पर्तर्क रेखे ही जीते अल मुस्लिमो अखल मुसलिम एक जो मुसलमान और एक मुसलमान भाई इकने कल्लाबी आल्ला एक मुत्ति मुत्तर भाई एक गभर अर्थ निहित आई अर्थाता एक, एक, एक, एक, एक ब्रेकर पर आलोचना करब ये सामान्य ब्रेकर पर आज फिर आसबो अपन थकबें अल्लाम आलैकुम বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য শেখ স্যফুদ্দিন তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্য আপনাদের জন্যে নির্বাচিত কিতাব কিতাবুল মারাম মিন আদিল্লাতি হকাম এর মাধ্যমে দর্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বাংলায়। আমরা অনেক গুনাহের কাজ করি দিনে আর রাতে সকাল আর সন্ধ্যায় बेचे थान कबीरा गुना जुग दिन देख बड़ा पर আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাত ভাই বোনেরা এতক্ষণ ধৈর্য ধরে বসে থাকার জন্য আপনাদের অনেক শুকরিয়া। আমরা বলছিলাম যে আল্লাপাক কোরআন শরীফে বলেছেন ইনাম যে মুমিনরা বিলিভাররা একে অপরের ভাই হাদিস এসেছে আল মুসলিম আখুল মুসলিম একজন মুসলমান অপর মুসলমানের ভাই যখন সে ব্যক্তি মুসলমান তখন সে ব্যক্তি আমার ভাই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 আপনার কোনো ভাই বা বোন মুসলমান ভাই বা বোন যখন কোনো অন্যায় করেন যখন কোনো পাপ করেন তখনও কিন্তু এই ভ্রাতৃত্বে সম্পর্ক থাকে আপনারা জানেন যখন রসুল্লাহ সাল আলহিসাল্লাম মক্কা বিজয় করেছিলেন সেই মক্কার লোক যারা রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে অত্যাচার করে তাড়িয়ে দিয়েছিলেন মক্কা বিজয়ের সময় রসুল্লাহ সাল্লাম তাদের কোনো প্রতিশোধ নেন নাই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 এবং সেটা নিজেরাই সমাধান করে নিই পারেন না মাঝে মাঝে হয়তো সময় লাগে কারো এক মাস লাগে দুই মাস লাগে কিন্তু এন্ড অব দা ডে আমরা কিন্তু কারণ সে আমার আপন ভাই সে আমার আপন বোন তার সাথে সম্পর্ক আপনার চিরদিনের আপনার আপন ভাই এবং বোনের কাছে একবার আপনাকে ফিরে আসতেই হবে ঠিক ইসলামের যে ভ্রাতৃত্ব সম্পর্ক সেটাও এরকম কারণ আপনার ভাই এবং আপনি সম্পর্কিত হলেন আপনার পিতা এবং মাতার সাথে এখানে আপনাদের সম্পর্ক কিন্তু একজন মুসলমান আর এক মুসলমানের ভাই আমাদের সম্পর্ক হলো আল্লাহর সাথে সুতরাং পরস্পর ভাই তাদের সম্পর্ক হলো পিতা মাতার সাথে আর মুসলমান মুসলমান ভাইয়ের সম্পর্ক হলো আল্লাহর সাথে যেহেতু আমার এক মুসলমান ভাই আল্লাহর সাথে সম্পর্ক রাখেন আল্লাতে বিশ্বাস করেন রাসুলে বিশ্বাস করেন আমিও আল্লাহতে বিশ্বাস করি রাসুলে বিশ্বাস করি ফেরিস্তা কিতাব কেয়ামতের ময়দানে বিশ্বাস করি জান্ন জাহান্নামে বিশ্বাস করি সুতরাং যতক্ষণ পর্যন্ত তার এই বিশ্বাস থাকবে ততক্ষণ পর্যন্ত আমাকে এই সম্পর্ক রেখেই যেতে হবে সময় তো ভাই বোনেরা এই জন্য রসুল্লাহ সাল্লাম বলেছেন কোন মুসলমান ভাই আর মুসলমান ভাইয়ের সাথে তিন দিনের বেশি কথা না বলে থাকতে পারবেন না আপনাকে কথা বলতেই হবে এটা হলো আল্লা নবীর আদেশ তার কারণ হলো আপনি মুসলমান আপনাকে আদেশ করা হয়েছে যে আপনি ভাই ভাই হিসেবে থাকবেন ভাই ভাই হিসেবে না থাকলে আপনি আপনার ইমানকে টিকে রাখতে পারবেন না রসুল্লাহ সাল্লামে খাদিসে বলেছেন যে যখন কোনো মুসলমান তার এই দল থেকে বের হয়ে যায় মুসলিম দল থেকে বের হয়ে যায় অন্য ভাইদের থেকে বের হয়ে যায় তখন শয়তান তার সাথী হয় আজকে যদি আপনি আপনার এক ভাইয়ের সাথে সম্পর্ক না রাখতে পারেন এবং আপনার এই দুর্বলতা আপনি কাটিয়ে না উঠতে পারেন পরের দিন দেখা যাবে যে আপনি আবার আর সাথে সম্পর্ক নষ্ট হয়েছে আপনার এবং শয়তান আপনাকে এইভাবে দেখাবে যে আপনি যা করেন সেটাই ভালো এবং আপনার আশেপাশে যারা ভাই বোন আছে তারা খারাপ এভাবে আস্তে আস্তে দেখবেন আপনি সবাইকে শত্রু ভাবতে শিখবেন আপনাকে আপনার শুধু শুধু মনে হবে আপনি শুধু ভালো কাজ করছেন আপনার কথায় শুধু ঠিক আর অন্যরা যা বলে যা করে সবই খারাপ সবাই জন্য আপনার শত্রু আপনি জন্য এই পর্যায়ে না যান সেজন্য রসুল্লাহ সাল আলহ সালাম আদেশ করেছেন যখনই আপনার কোনো ভাইয়ের সাথে কোনো রকমের মনোমালিন্য হয় কোনো রকমের দ্বন্দ্ব হয় আপনি হয়তো ক্ষণিকের জন্য কথা নাও বলতে পারেন কারণ মানুষ কিন্তু সেটা যেন তিন দিনের বেশি না যায়। কারণ তিন দিনের বেশি গেলে আল্লাহ অসন্তুষ্ট হন সময় ভাইরা বোনেরা এইটাই হল ইসলামী ভ্রাতৃত্ব ইসলামী ভ্রাতৃত্বর অনেকগুলো স্তর আছে রসুল্লা সাল্লাহ সাল্লামের সাহাবারা যখন মক্কা থেকে মদিনায় আসলেন তখন এই মুসলিম ভ্রাতৃত্ব যে সাধারণ ভ্রাতৃত্ব আছে এর উপরেও তিনি দুইজন দুইজনকে করে ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করে দিয়েছিলেন এবং আপনারা সেই বিখ্যাত কথা জানেন সাদ রাদি আল্লাহ তালহ আবদুর রহমান বিন আউফ যিনি মক্কা থেকে এসেছিলেন তাকে বললেন যে আমার ব্যবসা আছে আমার এই ব্যবসার অর্ধেক তোমাকে দিয়ে দিচ্ছি সুবহান আল্লাহ আমার দুইটা বউ আছে যেটাকে পছন্দ করো আমি তালাক দিয়ে দেব তুমি তাকে বিয়ে করো অনেকে তো প্রশ্ন করতে পারেন এটা কেমন ধরনের ভ্রাতৃত্ব নিজের বউটাকে দিয়ে দিলেন বউ কাছে তো তিনি জিজ্ঞেসও করলেন না সময়তো ভাই বোনেরা এটা হলো তাদের একটা স্পিরিট এখানে আসলে বউ দিয়ে দেওয়াটাই আসল কথা না আসল কথা হলো একজন ভাইয়ের প্রতি আর একজন ভাইয়ের স্যাক্রিফাইসের একটা উদাহরণ ইব্রাহিম আলাহ সাল্লা সালাম আল্লাহর আদেশ পেয়েছিলেন তার ছেলে ইসমাইলকে জবাই করার জন্য। কিন্তু আল্লাহ তো ইব্রাহিম আলহাসাল্লামকে হত্যা করার সে সুযোগ দেন নাই তিনি ইসমাইলকে হত্যা করতে পারেন নাই কিন্তু তারপরেও আল্লাহ ইব্রাহিম আলেসল্লা তাল্লামের উপরে খুশি হয়েছিলেন কারণ ইব্রাহিম তার সেই স্যাক্রিফাইস দেখানোর স্প্রিট দেখিয়েছিলেন ঠিক তদ্রুপ মদিনার সেই আনসাররা ভাইয়ের প্রতি কেমন স্যাক্রিফাইস দেখাতে হয় সেই স্প্রিটটা তারা দেখিয়েছিলেন এটাই হলো মুসলিম ভ্রাতৃত্ব এবং মুসলিম ভ্রাতৃত্ব টিকিয়ে রাখার জন্য সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটা হলো আমাদের তাকোয়াটাকে বুলন্দ করার সেই সম্পর্কটাকে স্থায়ী করার জন্যে আমাদের এই যে ভ্রাতৃত্ব এই ভ্রাতৃত্বটাকে আল্লাহর সাথে সম্পর্কিত করা দরকার আপনি আমি সবাই আল্লাহকে ভালোবাসি এবং আল্লাহকে ভালোবাসাই রসুল্লাহ সাল্লামকে ভালোবাসায়, আমরা উভয়ই। সমান ভালোবাসার হয়তো তারতম্য আছে কিন্তু আপনি হয়তো আমার চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসেন আপনি হয়তো আল্লাহ বেশি করেন কিন্তু আমরা তো একই পথের যাত্রী দেখেন ভাই বোনেরা যখন আমরা কোথাও যাই ট্রেনে চড়ি বা গাড়িতে চড়ি বা প্লেনে চড়ি আমরা তাদেরকে চিনি না কিন্তু কিন্তু যখন একই গাড়িতে চড়ি তখন কিন্তু তাদের সাথে একটা সম্পর্ক তৈরি হয় ঠিক তদ্রুব আপনি আমি সেই একই গাড়ির যাত্রী একই পথের যাত্রী আমরা সবাই জান্নাতে যেতে চাই আল্লাহকে ভালোবেসে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ভালোবেসে আল্লাহর কথা শুনে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কথা শুনে সুতরাং আমাদের এই সম্পর্ক চিরস্থায়ী সমত তো ভাই বোনেরা এই যে আমরা বললাম আমাদের সম্পর্ক ইসলামী ভ্রাতৃত্বের সম্পর্ক চিরস্থায়ী তার কারণ হলো আমাদের যে বন্ধুত্বের সম্পর্ক আছে এই বন্ধুদেরকে আমরা মৃত্যুর পরে হয়তো নাও পেতে পারি বরং উল্টো হতে পারে এই বন্ধু কিন্তু আমার শত্রু হতে পারে কেয়ামতের ময়দানে কিন্তু যারা মুসলমান যারা আমরা দিনই ভাই বোন কেয়ামতের ময়দানে তারাই হবে আসল ভাই বোনের মতো এবং আপনি যখন জান্নাতে যাবেন আপনার জন্য দয়া করে আপনি জান্নাতুল ফের দাওসে যান আমার জন্য দয়া করবেন যেন আমিও জান্নাতে যেতে পারি যখন জান্নাতে আপনার সাথে দেখা হবে ইনশাআ তখন মনে হবে হ্যাঁ আপনি আমার ভাই দুনিয়াতে আপনি আমার ভাই ছিলেন জান্নাতেও আপনি আমার ভাই এবং হাদিস এসেছে আল মুসলিম আখুল মুসলিম একজন মুসলমান অপর মুসলমানের ভাই যখন সে ব্যক্তি মুসলমান তখন সে ব্যক্তি আমার ভাই তাহলে এটাই হলো আমাদের চিরস্থায়ী সম্পর্ক এবং এটাই হলো এটা অর্থ। ভাই বোনেরা ইসলাম পালন করার জন্য সুন্দর সুন্দর মনের সম্পর্কের ভাইদের দরকার আছে। আপনি যখন নামাজ পড়বেন তখন জামাত সহকারে পড়তে হয় আপনি কিন্তু এক একা নামাজ পড়তে পারবেন না নামাজ আপনার হয়তো কবুল হবে কিন্তু নামাজের যে সব সেটা আপনি পাবেন না যখন আমরা রোজা রাখি রোজা আমাদের ইন্ডিভিজুয়ালি বাদাত কিন্তু আপনি এক ঘরে একা একা রোজা রেখে দেখেন তিরিশ মাস আপনার কত কষ্ট হয় কিন্তু যখন আপনি দেখেন যে আপনার আশেপাশে অনেক ভাই বোন ঠিক আপনার মতোই রোজা রাখছেন তখন কিন্তু কষ্টটা হালকা হয়ে যায় তার কারণ আপনার আশেপাশে অনেকেই সে একই কষ্ট করছেন আল্লাপাক এই জন্য মুসলমানদের সম্পর্ক করেছেন ভাতৃত্বের সম্পর্ক এ বিষয়ে ইনশাল্লাহ আমরা আরো কয়েকটা পর্বে আলোচনা করব আপনারা ইনশাল্লাহ শোনার চেষ্টা করবেন اللہ پاک آپ کے باتت بندھنے آباد کرن کے دنیا میں آخرا تھکار تفک دان کرم الحمد للہ رب المین والسلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ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 শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যাংক জি বি তিন ইউকে পাউন্ড ছয় তিন চার শূন্য এক শূন্য দুই চার এক নয় দুই শর্ট কোড আমাদের ইমেল করুন সমাধান একটি পরিকল্পিত আলোচনা জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা আলম